بسم الله الرحمن الرحيم ديمايب بروم دادو على الرنامي ألف لام ميم صاد ألف <تصفيق> لام তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হইয়াছে তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মোমিনদের জন্য ইহা উপদেশ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট যাহা অবতীর্ণ করা হয়েছে তোমরা তাহার অনুসরণ করো এবং তাহাকে ছাড়া अभिभावक अनुसरण करा तुम्हारा खूब ग्रहण करह आपत्त हईयात्रे अथवा दीप प्रहरे جَأْتُكُمْ بِالْبِشْرِ فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءُوهُمْ بَأْسُنَا إِلَّا أَمْ قَالُوا إِلَّا أَمْ أن قَالُوا إِنَّكُمْ ظَالِمِينَ निकट रसुल प्रेरणा जिज्ञासा कर निकट पूर्ण ज्ञान संगे तहर कार्यवल करो अनुपस्थित छाज সেদিনের ওজন করা সত্য যাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে আর যাহ পাল্লা হালকা হইবে তারাই নিজেদের ক্ষতি করিয়াছে যেহেতু তারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করিত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 आमें तो तुमा देल के दुनिया प्रोतिष्टी तो करिया छी वेभू गुहा ते तुमा देल जीविकार बाबुस्थाओ करिया छी तुम्रा खुब अल्पई क्रितक गता क्या पन करो वलकद खलकनाकुम फुम्म सव्वरनाकुम फुम्म कुलना लिल्मलाइकतिस जुद� लि এবং তৎপর ফিরিস্তাদেরকে আদমকে সিজদা করিতে বলি ইবলিস প্রতি সকলেই সিজদা করিল সে সিজা কারীদের অন্তর্ভুক্ত হইল না তিনি বলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিস করিলে না সে বলিল আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে করদম দ্বারা সৃষ্টি করিয়াছ তিনি বলিলেন এই স্থান হইতে নামিয়া যাও এখানে থাকি অহংকার করিবে ইয়া হইতে পারে না সুতরাং বাহির হইয়া যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত কল সে বল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও কল ইন তিনি বললেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি অবশ্যই তাহাদের অন্তর্ভুক্ত হইলে সে বল তুমি আমাকে শাস্তি দান করিলে এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব অতঃপর আমি তাহাদের নিকট আসিবই তাহাদের সমুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক হইতে এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না তিনি বললেন এই স্থান হইতে ধীর ও বিতড়িত অবস্থায় বাইর হইয়া যাও মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা যাহার নাম পূর্ণ করিবা করবা বিষর হে আদম तुम्हें तुम्हार स्त्री जानना बसबाश करो जेठाइच्छा हार कर कई वृक्ष निकटवर्ती हईयना हईले তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে ই তো মল কৈনি কুণ মিন অতপর তাহাদের লজ্জা স্থান যাহা তাহাদের নিকট গোপন রাখা হইয়াছিল তাহা তাহাদের কাছে প্রকাশ করিবার জন্য এবং প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছেন هذرُ بك الشَط كَابُلُ عَمدُ التمدْرهِ <تصفيق> تَك كَ ج فَدَ اللهُ مَا بغرُ فَلَمَّا ذاَقَ الشَّجرََةَ بَدَت لَ مَا سَؤَاتُهُ مَا وَطَافقَ وَقَفق يَخصِفَانِ عَلَْهِمَا مِ ونادا هما ربهما الم ان هكما عن تلك الشجره واقل لكما واقل لكما ان الشيطان لكما عدو مبين اي ভাবে সে তাদেরকে প্রবঞ্চনার দ্বারা যখন তাহারা সেই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করিল তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগিল তখন তাহাদের প্রতি পালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে সৈতান্ত তোমাদের প্রকাশ্য শত্রু তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব তিনি বলিলেন তোমরা নামিয়া যাও তোমরা একে অন্যের শত্রু এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল তিনি বলেলেন সেখানেই তোমরা জীবন জীবনযাপন করিবে সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয় আনা হইবে লহম্য হে বনি আদম তোমাদের লজ্জাস্থান থাকিবার और भेषभूषार परिच्छ दिया तकआर परिच्छद यहाँ सर्वोत्कृष्ट इल्ला निदर्शन समय अन्नतम जहां تહારا و উপদেশ গ্রহণ করে يا بني ادم لا يفتننكم الشيطان كما اخرج ابويكم من الجنه انزع হে বনী আদম শান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত হইতে বহিষ্কার করিয়াছিল তাহাদেরকে তাহাদের সে নিজে এবং তাহার দল তোমাদের তাহাদের যখন তাহারা কোন অস্থির আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহও আমাদেরকে ইহার নির্দেশ দিয়াছেন বলো আল্লাহ অস্থির আচরণকে নির্দেশ দেন না তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না বলো আমার প্রতিপালক নির্দেশ দিয়াছেন ন্যায় বিচারের फिर आसि এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলের পথভ্রান্তি নির্ধারিত হইয়াছে তারা আল্লাহকে ছাড়িয়া के कुरिया हे बनी आदम প্রত্যেক সারাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করিবে আহার করিবে ও পান করিবে কিন্তু অপচয় করিবে না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না বলো বল সিও বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তাহা কে হারাম করিয়াছে বল পার্থিব জীবনে বিশেষ করিয়া कियामत दिन यह समस्त तामान आने ये ज्ञानी सम्प्रदायर जो निदर्शन विशद भाव विवृत करी মরমি হিহ ইসলি শক্তি তুশ্রী কুবিল হিম্যু নজিল বিহি সু على ও তকুল لا হিমতল বলো নিশ্চয় আমার করিয়াছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসংগত বিরোধিতা এবং কোন কিছুকে আল্লাহ শরিক করা যার কোন সনদ তিনি প্রেরণ করেন নাই এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে যখন তাহাদের সময় আসবে তখন তারা মৃত্যুকাল বিলম্ব করিতে পারিবে না এবং তরও করিতে পারিবে না অদম ইমতি কুসুনা লি কুম অয়ী মিত কৌফুন্না লিম অল হুম্য জন হে বনি আদম যদি তোমাদের মধ্যে হইতে কোন রাসুল তোমাদের নিকট আসিয়া আমার নিদর্শন বিব্রত করে তখন যাহারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে তা হইলে তাহাদের কোন ভয় থাকিবে না এবং তাহারা দুঃখিত হইবে না নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে অহংকার করিয়াছে তাহারা এই দুজকবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে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 قَاال أَنَ مَاكُمْ تُم تَدعونَ مِنْ دُونِلَّ قَاالوا ببلَلُّ عَنَّ وَشَهِدُ على أَافُسِهِمْ أَنَّهُ كَانوا كَافِرين फिर जान कवजर निकट आसिबासा करा जहाँ तुम्हारा डाकते क्या निकट हंत हमारे এবং তারা স্বীকার করিবে যে তারা কাফির ছিল হচ্ উস্র হুম লি উল হুম কলৎ উ হুম লি উল হুম রল ই বলুন মা তোমরা দুযোগে প্রবেশ করো যখনই কোন দল উহাতে প্রবেশ করিবে তখনই অপর দলকে তাহারা অভিসম্পাত করিবে কি যখন সকলে উহাতে একত্র হইবে তখন তাহাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে হে আমাদের প্রতিপালক ইরাই আমাদেরকে বিভ্রান্তি অগ্নি দ্বিগুণ রে কিন্তু তোমরা জানো না فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْسِبُونَ تاদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলিবে আমাদের পর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি আছাদন করো إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ যাহারা আমার নিদর্শনকে অস্বীকার এবং সে সম্বন্ধে অহংকার করে তাহাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হইবে না এবং তাহারা জান্নাতেও প্রবেশ করিতে পারিবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্ট প্রবেশ করে এইভাবে আমি অপরাধীদের প্রতি ফল দিব তাহাদের শয্যা হইবে জাহান নামের এবং তাহাদের উপরের আচ্ছাদন এইভাবে আমি প্রতিফল দিব ইষাহি ফোন ইষাহ উল আমি কাহকো তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহরাই জাম্নাত বাসী সেখানে তাহারা স্থায়ী হইবে হামিলি হদনলি হলি নদীয় দনৌল লো رَبِّنَا ক আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী এবং তাহারা বলিবে প্রশংসা আল্লাহরই যিনি আমাদের ইহার পথ দেখাইয়াছেন আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না पालकें रसुल ग्रंथ सत्य बाी आनियाबोधन करा बोमरा जा करीते ही तुम्हत उत्तराधिकारी हईया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 আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন আমরা তো তাহা সত্য পাইয়াছি তোমাদের প্রতিপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন তোমরা তাহা সত্য পাইয়াছ কি উহারা বলিবে হ্যাঁ অতঃপর जनईक घोषणा करी मध्य घोषणा करा अल्लाहर पथेबंधकता सृष्टि करित बक्रता अनुसंधान कर সি খু লম্যহুম্যু উভয়ের মধ্যে পর্দা আছে এবং লোক এবং কিন্তু আকাঙ্ক্ষা করে قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين তখন তাদের দৃষ্টি দুযোগ বাসীদের প্রতি ফিরেইয়া দ হবে। তখন তাহারা বলিবে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গে করিও না। অহাল আফ জাফনা বিসিমাম কল আখুম আরবাসীগঞ্জ যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসিল না ইহারাই কি তাহারা যাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া যে। জান্নাতে প্রবেশ কর তোমাদের কোন জাহান্নামীরা জান্নাত বাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে আমাদের উপর কিছু পানি ঢালিয়া দাও অতএব আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যাহা দিয়েছেন তা হইতে কিছু দাও তাহারা বলিবে আল্লাহ তো এই দুইটি হারাম করিয়াছেন কাফিরদের জন্য الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করিয়াছিল এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং আজ আমি তাহাদেরকে বিস্তৃত হইব যেভাবে তাহারা তাহাদের এই দিনের সাক্ষাৎকে ভুলিয়া গিয়াছিল निदर्शन के अस्वीकार कर पोछइयानर्ज्ञान द्वारा विशद व्याख्या करमिन सम्प्रदायर जो पथनिरदेश और दया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 तहारा कि शुद्ध उहार परिणाम प्रतीक्षा कर जेदी उकाश पाई से पूर्व उपतिपालक रसुल गन्थ सत्य सुपारिश करी आज सुपारिश करि अथवा पुनर फिरिया जाते देवे जाना पूर्व जहाँ करित हईते भिन्नतम किजे क्षति कर मिथ्या रचना करित ताहित होया إِ رَبكُمُ اللههُ الذي خَلَقَ السماواتِ وَأَرضَ فيِي ستَّتِ أَياامِ ثُمَّ ْتَوى على العْش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 तुम्हारेपालक आल्ला आकाश मंडल और पृथ्वी छयिनि कर दिवस के रा आच्छित कर द्रुत गति अनुसरण कर सूर्य चंद्र और नक्षत्र राजी जहाँ ताहर ही आज्ञाधीन ताजन और आदेश ताहर ही महिम्मय विश्वजगतर प्रतिपालक आल्ला গোপনে তোমাদের প্রতিপালক ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না উহাতে বিপর্যয় না। তাহা ভয় ও আশার সঙ্গে ডাকিবে নিশ্চই আল্লাহর অনুগ্রহ সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী হত إِذَا সাহাবি কাল শুকো না হুলি বলদিং মি তল জল না ফল জল না বিহিল ম্রজ নিহমিং কুল্লি তিনি অনুগ্রহের প্রাকালে বায়ুকে সুসংবাদ বাহী রূপে প্রেরণ করেন যখন উহা ঘন মেঘ বহন করে তখন আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে চালনা করি পরে উহা হইতে বৃষ্টি বর্ষণ করি তৎপর উহার দ্বারা সর্বপ্রকার ফল উৎপাদন করি এইভাবে আমি মৃতকে জীবিত করি যাহাতে তোমরা শিক্ষা লাভ করো এবং উৎকৃষ্ট ভূমি ইয়ার ফসল ইয়ার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যাহ নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্ন ভাবে বিবৃত করি কৌমি আবুদুল্লাহ ইন আমি তো নুকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট এবং সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাস নাই আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করিতেছি তার সম্প্রদায়ের প্রধান আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি কলমিল সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমাতে কোন ভ্রান্তি নাই বরং আমি তো জগৎ সময়ের প্রতিপালকের রাসুল আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাইতেছি ও তোমাদেরকে হিত উপদেশ দিতেছি এবং তোমরা যাহা জানো না আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি তোমরা কি বিস্মিত হইতেছে যে নিকট অনুকম্পা লাভ করো হু হু কি অতঃর তাহারা তাহলে তাকে ও তার সঙ্গে যারা ত্বরণিত ছিল আমি তাহাদেরকে উদ্ধার করি এবং যারা আমার নিদর্শন অস্বীকার করিয়াছিল তাদেরকে নিমজ্জিত করি তাহারা তো ছিল এক অন্ধ সম্প্রদায় ইলা আজ জাতির নিকটে আমি উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তোমরা কি সাবধান হইবে না তার সম্প্রদায়ের প্রধানগণ গুণ যারা কুফরি করিয়াছিল তারা বলিয়াছিল আমরা তো দেখে তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি সে বলিল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই বরং আমি জগৎসুমের প্রতিপালকের রাসুল ও বাল্লে ও কুমিস রব্বি ও আনালা কুমনা আমি আমার এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী আজিব তুমি তোমরা কি বিস্মিত হইতেছো যে स्थलाभिषिक्त करोम दैहिक गठने बलिष्ट कर आल्ला अनुग्रह स्मरण करो तुम्हारा सफल कम हिब्बे তারা বলিল তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছো যে আমরা যেন এক আল্লাহর ইবাদ করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদ করিত তাহা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যার ভয় দেখাতেছ তাহা আনয়ন করি তুই سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاءُكُمْ مَا نَزَّلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانِ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ شَيْبُ لُلُو तुम्हारे तुम्हा निर्धारित तुम्हा नाम सम्बन्धे जहा तुमरा तुम पूर्व पुरुषगण सृष्टि कर आल्लाठान नहीं सूतरा तुम्हरा प्रतीक्षा करो तुम्हारे संगे प्रतीक्षा कर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 আমি তাহাকে ও তাহার সঙ্গীত আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম قَدْ جَاءَتْكُمُ الْبَيِّنَةُ مِنْ رَبِّكُمْ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে আল্লাহর এই উষ্ঠি তোমাদের জন্য একটি নিদর্শন ইহাকে আল্লাহর জমিতে দাও এবং ইহাকে তোমাদের উপর আপত্তিত হইবে وَبَوَّأَكُمْ فِي الْأَرْضِ تَتَّخِذُونَ مِنْ سُهُولِهَا قُصُورًا وَتَنْحِتُونَ الْجِبَالَ بُيُوتًا فَاذْكُرُوا آلاءَ اللَّهِ وَلَا تَعْثَوْ فِي الْأَرْضِ مُفْسِدِينَ شَرًا आज जर तुम्हें स्थलाभिषिकतिष्ठित करतल भूमि प्रसाद निर्माण और पहाड़ काटिया कर तुम्हारा आल्ला अनुग्रह स्रण करो पृथ्वी विपर्य सृष्टि करा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 তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত তারা বলিল তার প্রতি যে বাণী পেরিত হয়েছে আমরা তাহাতে বিশ্বাসী قال الَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا بِالَّذِي آمَنْتُمْ به كَافِرُونَ دم بھکر بولیلو تمرا جابشش کرو عمرتو تاپرو وَعَتَوْ عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا يَا صَالِحُ اُتِنَا بِمَا تَعِدُنَا وَقَالُوا يَا صَالِحُ اُتِنَا بِمَا تَعِدُنَا إِن كُنْتَ مِنَ الْمُرْسَلِينَ وَعَتَوْا تَحْرَ شَيُسْتِ بَعْتَ كَرَي ايبوان عَلَّا رَعَدِشْ عَمَنُّو كَرَي ايبوان بولي هَسَلِي তুমি রাসুল হইলে আমাদেরকে যার ভয় দেখা দিচ্ছ তাহা করোল নিজ গৃহে অধ মুখে পতিত অবস্থায় তৎপর সে তাহাদের নিকটতে মুখ ফিরাইয়া লইয়া বলিল হে আমার সম্প্রদায় আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাইয়াছিলাম এবং তোমাদেরকে হিতু উপদেশ দিয়াছিলাম কিন্তু তোমরা তো হিতু উপদেশ দানকারীদেরকে পছন্দ কর না আর আমি লুৎকো পাঠাইছিলাম সে তার সম্প্রদায়কে বলেছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنتُمْ قَوْمٌ مُسْرِفُونَ तुमरा तो काम जिनो नारी छाड़िया पुरुषर निकट गमन करो तुम्हरा तो করো যারা অতি পবিত্র হইতে চায় অতঃপর स्त्री व्यतीत वर्ग के उधार कर पश्चात भीषण भाव बिस्टिषण कर सूतरा अपराधी परिणाम की हाथ فَٱلْلَّهُ خَلَقَ وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌ مِنْ আমি মাদায়নবাসীদের নিকট তাহাদের ভাতা শুয়েব সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় तुम्हारा आल्ला इबादत करोनी व्यतीत तुम्हारे अन् इलाह नाई तुम्हारे प्रतिपालक होते तुम्हारे निकट स्पष्ट प्रमाण आसियां तुम्हारा माप और ओजन ठीक दिवे लोकदे के तहत प्राप्वस्तु कम दिबेना और दुनिया शांति स्थापनर पर विपर्जय घटाइबे तुमरा मुमिन हईले तुम्हारे इह कल्याण कर তু দূন ও সব লিহি মন বিজুর ইম কলীল ফুরো কই ফি বতু মুফিদিন তাহার প্রতি ভয় প্রদর্শনের জন্য তোমরা পথে পথে না। আল্লাহাদেরকে বাধা দিবে না এবং উহাতে বক্রতা অনুসন্ধান করিবে না স্মরণ কর তোমরা যখন সংখ্যায় কম ছিলে আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করিয়াছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তা লক্ষ্য কর قوم امنوا بالذي ارسلت به وطائفه لم يؤمنوا فاصبروا فاصبروا حتى الله بيننا وهو خير الحاكمين <تصفيق> তাহাতে যদি তোমাদের কোন দল ইমান আনে এবং কোনো দল ইমান না আনে তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন আর তিনি সৃষ্ট মীমাংসাকারী তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল আমাদের যদি আমরা উহ ঘৃণা করি তবুও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 ربنا افتح بيننا وبين قومنا بالحق وانتا خير الفاتحين تمہادر ধর্মদর্শক হইকে আল্লাহ আমাদের কি উদ্ধার করিবার পর যদি আমরা গুহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা आरोप করিব আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর গুহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমচিন নয় সবকিছু আমাদের প্রতিপালকের জ্ঞানত্ব আমরা আল্লাহর প্রতি নির্ভর করি हेपालक संप्रदायर मध्य न्या्य भाव मीमा दाओ तुम्हें कारी ताहर सम्प्रदायर अविश्वास प्रधानरा बलिल तुमरा जो सुअब के अनुसरण कर तब तुमरा तो क्षतिग्रस्त हई भी অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল। ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহ অধমুখে পতিত অবস্থায় الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين منই হলো শুয়েব কে যারা মিথ্যাবাদী বলেছিল তারা যেন কখনো সেখানে বসবাস করেই নাই শুয়েব কে যারা মিথ্যাবাদী يا قوم لقد ابلغتكم رسالات ربي ونصحت لكم আসা আলা সে তাহাদের হইতে মুখ ফিরাইল এবং বলিল হে আমার সম্প্রদায় আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌছাইয়া দিয়েছি। এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি। সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করি আক্ষেপ করি وَمَا أَرْسَلناَّ فيِي قَرِيةِم مِن النَّبِين إِللاا أَخَذْن أَهْهَا بِالْبَأْسَ إِ وَضَّر اللَّ दुख क्ले द्वारा आक्रांत करी जाते कब हसन অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তাহারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্বপুরুষেরও তো দুঃখ সুখ ভোগ করিয়াছে অতঃ্পর অকুসৎ তাহাদেরকে আমি পাকড় করি কিন্তু তাহারা উপলব্ধি করিতে পারে না যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ইমান আনিত ও তাকওয়া অবলম্বন করিত তবে আমি তাহাদের জন্য আকাশ মণ্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করিতাম কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল সুতরাং তাহাদের কৃত কর্মের জন্য তাহাদেরকে শাস্তি দিয়াছি তবে কি জনপদের অধিবাসীবৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তাহারা থাকিবে নিদ্রা মগ্ন أَوَ آمَنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًٰى وَهُمْ يَلْعَبُونَ أَتَخَافُ جَنَپَدَ الرُدِيبِي بِنْدُقِي ভয় রাখেনা যে আমার শাস্তি তাদের উপর আসবে أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ তারা কি আল্লাহর কৌশলের ভয় রাখে না বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহই আল্লাহর কৌশল হইতে নিরাপদ মনে করে না কোন দেশের জনগণের পর যাহারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাদের নিকট তাহাদের পাপের দরুন তাদেরকে শাস্তি দিতে পারি আর আমি তাহাদের হৃদয় মোহর করিয়া দিব ফলে তাহারা শুনিবে না তিলক ইহা এই সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করিতেছি তাদের নিকট তাদের রাসুল গ্রন্থ স্পষ্ট প্রমাণস আসিয়া ছিল কিন্তু না এইভাবে আল্লাহ কা আমি তাহাদের অধিকাংশ কে প্রতিশ্রুতি পালনকারী পাই নাই বরং তাহাদের অধিকাংশ কে তো আছি उन أمي تو جاگت شمير پتی پاراكو نکا ٹھوئتی لا أقول علاء الله إلا الحق قد جئتكم ببينت من ربكم فأرسل معي بني إسرائيل আমি আল্লাহ সম্বন্ধে সত্যব্যদিত বলিব না তোমাদের প্রতিপালকের নিকটেতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট আনিয়াছি সুতরাং বনে ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও ফ্রাউন বলিল যদি তুমি কোনো নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করো তাহ লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহ এক সাক্ষাৎ অজগর হইলো لِلنَّاظِرِينَ हाथात उप्रदाय प्रधाना बोलिल सुदक्ष जदुकर فماذا تأمرون اي তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি পরামর্শ দাও قالوا ارجِه واخاه هو ارسل في المدائن هاشرين তাহরা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে ক্রিনচিত অবকাশ দাও পাঠাও সংগ্রাহকদের যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ যাদুকর উপস্থিত করে অজুফির রাও ন বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো পল নাম্ম সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তাহারা বলিল হে মুসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব কলকু সে বলিল তোমরা এই নিক্ষেপ করো যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তারা এক বড় রকমের জাদু দেখ আমি মুসার দেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো সহসা উহা তাদের অনেক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যা করিতেছিল তা মিথ্যা প্রতিপন্ন হইলো সেখানে তারা পর লাত হইল এবং জাদুকরেরা সিজ দা অবনত হইল কলমী যিনি মুসা ও হারুনেরো প্রতিপালক বিহি কবলা কুম ফের বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করি রে তো এক চক্রান্ত তোমরা সগানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উয়া হইতে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই অতঃপর তোমাদের সকলকে সুরবিদ্ধ করিবই বলিল আমরা আমাদের প্রতিবা নিকট অবশ্যই প্রত্যাবর্তন করি ইন্না ল তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ইমানিয়াছি যখন উহা আমাদের নিকট আসিয়াছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো وَمُسْلِمَانٌ رُبَّهَ أَمْدَكَ مِيتُ دَاو وَقَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اتَّذَرُوا مُوسَى وَقَوْمَهُ لِيُفْسِدُوا فِي الْأَرْضِ وَيَذَرُكَ কলাসানু কত্তিন আবনা আম অনস্থহিনিসা আহুমইন ফও কহম কহিরু। ফিরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল। আপনি কি মুসাকে ও তারর সম্প্রদায়কে রাজ্য বিপর্য সৃষ্টি করিতে। এবং আপনাকি ও আপনার দেবতাদেরকে পরজন করিতে দিবেন সে বলিল। আমরা তাহাদের পুত্রদের হত্যা করিব এবং তাহাদের নারীদের জীবিত রাখিব আর আমরা তো তাহাদের উপর প্রবল কলি সুহামী বাতিল মু মুসা ধারণ করি তিনি এবং শুভ পরিণাম তো মু তাহারা বলিল আমাদের নিকট তোমার আসিবার পূর্বে আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও সে বলিল শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন অতঃপর তোমরা কি কর তাহা তিনি লক্ষ্য করিবেন আমি তো ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিজ্ঞ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করিয়াছি যাতে তারা অনুধাবন করে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 যখন তাহাদের কোন কল্যাণ হইত তাহারা বলিত ইহা আমাদের প্রাপ্য আর যখন কোন অকল্যাণ হইত তখন তাহারা মূষা ও তাহার সঙ্গীতের অলুক্ষণে গণ্য করিত তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন কিন্তু তাহারা বলিল আমাদেরকে জাদু করিবার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট পেশ করো কেন আমরা তোমাকে বিশ্বাস করিব না অতঃপর আমি তাহাদেরকে প্লাবন পঙ্গপাল উকুন ভেক করি কিন্তু আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায় আর এবং যখন তাহাদের উপর শাস্তি আসিত তাহারা বলিত হে মূসা তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তোমার সঙ্গে তিনি যে অঙ্গীকার করিয়াছেন তদ অনুযায়ী যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত করো তবে আমরা তো তোমাকে আমি যখনই তাহাদের উপর হইতে শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য যা তাদের জন্য নির্ধারিত ছিল তারা তখনই তাদের অঙ্গিকার ভঙ্গ করিত্র সুতরাং আমি তাহাদের কে শাস্তি এবং তাহাদেরকে নিমজ্জিত করিয়াছি কারণে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 धे तुम प्रतिपालक शुभ बाणी सत्ये परिणत हईल जेहेतु तहारा धर्य धारण कर फेराउन और तहार सम्प्रदायर शिल्पे सब प्रसाद निर्माण कर তা ধ্বংস করিয়াছি ওজ অজিবী ইস্রল বহরফ কৌমিয় সমল হুম আলি হ আর আমি বনি ইসরাকে সমুদ্র পার করাইয়া দেই অতঃপর তাহারা প্রতিমা পূজায়রত এক জাতির নিকট উপস্থিত হয় তারা বলিল হে মূসা তাহাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও সে বলিল তোমরা তো এক মূর্খ সম্প্রদায় এইসব লোক যাহাতে লিপ্ত রইয়াছে তাহাতো বিধ্বস্ত হইবে এবং তাহারা যা করিতেছে তাহ অ সে আরো বলিল আল্লা ব্যথীতে তোমাদের জন্য আমি কি অন্য ইলা খুঁজিব অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের শ্রেষ্ঠত্ব দিয়াছেন جئناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون ابناءكم ويستحيون نسائكم স্মরণ করো আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তাহারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করিত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখিত ইহাতে ছিল তোমাদের প্রতি ব্যস ৩০ করাত্রি নির্ধারণ করি এবং আরো দশ দ্বারা উহা পূর্ণ করি এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় চল্লিশ রাত্রিতে পূর্ণ হয় এবং মূষা তাহার ভ্রাতা হারুনকে বলিল আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না قَلَّ لَمْ تَرَانِي وَلَكِنْ انظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ موسی যখন আমার নির্দ্ধর্ত স্থানে উপস্থিত হইল এবং তার প্রতিपालক তার সঙ্গে কথা বলিলেন তখন সে বলিল হে আমার প্রতিपालক আমাকে দর্শন দাও আমি তোমাকে দেখিব তিনি বলিলেন তুমি আমাকে কখনোইই দেখিতে পাইবে না हाड़ेर कर उसे देखि जनताक पहाड़े ज्योति प्रकाश कर चूण्न विचूर्ण करूसा संज्ञाहीन हा पड़िल जन से ज्ञान फिरिया पाइल तक महिम्मय अनुत हे प्रत्यवर्तन करमिन मध्य प्रथम তিনি বলিলেন হে মূসা আমি তোমাকে আমার রিসালত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করিয়াছি সুতরাং আমি যাহা দিলাম তাহ গ্রহণ করো এবং কৃতজ্ঞ হুম বিহা উম দলি अभी तहार जिन फल के सर्व विषय उपदेश और सकल विषय स्पष्ट व्याख्या लिखिया दियाँ सूतरा यहगर शक्त भावे धर और तुम्हारे सम्प्रदाय के उत्तम ता ग्रहण करीते निर्देश दाओ امي شجره سوت تاقيدر باشوستان তোমাদেরকে দেখাইবো سر عن اياتي الذين يتكبرون في الأرض بغير الحق وان يروا كل آية لا يؤمنوا بها وان يروا سبيلا الرشد لا يتخذوه سبيلا وان يروا سبيلا الغي يتخذ পৃথিবীতে যাহারা অন্যায় ভাবে দম্ভ করিয়া বেড়ায় দৃষ্টি আমার নিদর্শন হইতে ফিরাইয়া দিব তাহারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখিল উহাতে বিশ্বাস করিবে না তারা সৎ পথ উহাকে পথ বলিয়া গ্রহণ করিবে না কিন্তু তারা ভ্রান্ত পথ দেখিলে উহকে তারা পথ হিসাবে গ্রহণ করিবে ইহা এই হেতু যে তারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল যাহারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাদের কার্য নিষ্ফল হয় তাহারা যাহা করে তদ অনুযায়ী তাহাদেরকে প্রতিফল দে মুসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দ্বারা গড়িল এক গোবৎস এক অবয়ব যা হাম্বার অপ করিত তাহারা কি দেখিল না যে উহা তাহাদের সঙ্গে কথা বলে না ও তাদেরকে পথ দেখায় না তারা উহাকে উপাসরূপে গ্রহণ করিল এবং তারা ছিল তারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে বিপদগামী হইয়া গিয়াছে তখন তাহারা বলিল আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হইবই তুমি وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ قَالَ بَنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ فلا تشمت بالاعداء ولا تجعلني مع القوم الظالمين موسی যখন ক্রুদ্ধ ও খুব্ধ হইয়া시오 সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল তখন বলিল আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছো তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা törannito করিলে এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর শিও ভাতাকে চূড়ে নিজের দিকে টানিয়ে আনিল হারুন বলিল হে আমার সহদর লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফেলিয়াছিল তুমি আমার সঙ্গে এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না মুসা বলিল হে আমার প্রতিপালক আমাকেও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমি শ্রেষ্ঠ দয়াদু ই যাহা গোবৎসকে উপাসরূপে গ্রহণ করিয়াছে পার্থিব জীবনে তাহাদের উপর তাহাদের প্রতি ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবে আর এইভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়া থাকি যারা অসৎকার্য করে তারা পরে তবা করিলে ও ইমান আনিলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল ক্রোধ যখন প্রশমিত হইল তখন সে ফলকগুলি তুলিয়া লইল যাহারা তাহাদের প্রতিপালকের ভয় করে তাহাদের জন্য উহাতে যাহা লিখিত ছিল ت البطن الدش الرَّْمَ وَختْتَ رَمُوسَا قَوْمَهُ سَبَعينَ رَجُّمِ قاتِنَا فَلَمَّ أَخَذَتْهُم الرجَفَةُ قالَالَ رَبِّ لَ شئتَّ أَهْ لَتَهُمْ مِنْ قَبللُ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 আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করিল তারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল তখন মুসা বলিল হে আমার প্রতিপালক তুমি ইচ্ছা করিল পূর্বেই ইহাদেরকে এবং আমাকেও ধ্বংস করিতে পারিতে मध्य जहाँ निर्बोध तहारा जहा करिया तुम्हें ध्वस करि इतो शुद्ध तुम्हारे परीक्षा जर्द्वारा तुम्हें जहाँ की, की इच्छा विपदगामी करो जहाँ की इच्छा सत्पथेचाल करो तुम्हें तो अभिभावक सुतरा क्षमा करो और प्रति दया करो क्षमासील मध्य तुम्हें श्रेष्ठ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 আমাদের জন্য নির্ধারিত কর দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করিয়াছি আল্লাহ বলিলেন আমার শাস্তি যাহাকে ইচ্ছা দিয়া থাকি আর আমার দয়া তাহা তো প্রত্যেক বস্তুতে ব্যপ্ত সুতরাং আমি উহ তাদের জন্য নির্ধারিত করিব যারা তাকে অবলম্বন করে আমার নিদর্শনে বিশ্বাস করে হু মোবিয় মরুহ মুহু বিল্মিহ মানিল মুহু মু وَيُحلُّ لَهُُ الطَّيباتَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَاء إثَ وَيَضَع عَنْهُمْ إ الصَّهُم وَْأَغْللََِّ كَانَت عَلَيْهِم যাহা অনুসরণ করে বার্তা বাহক উম্মি নবীর যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিল जहां निकट आर लिपिबद्ध पाए कर्देश दे असत्ज बाधा दे तहत पवित्र वस्तु हाल और अपवित्र वस्तु हराम कर गुरुभार हईते श्रृंखल हईते जहां पर सूतरा जाहार प्रति ईमान आने ताहा सम्मान कर তাহাকে সাহায্য করে এবং যে নূর তার সঙ্গে অবতীর্ণ হইয়াছে তাহারই সফল কামিম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 বল হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসুল যিনি আকাশ মন্ডীয় পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান সুতরাং তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তাঁহার বার্তা বাহক নবীর প্রতি তাহার অনুসরণ করো যাতে মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রিয়াছে যারা অন্যকে ন্যায় ভাবে পদ দেখায় ও সেভাবেই বিচার করে قَد عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ وَضَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ তাহাদেরকে আমি বারোটি গোত্রে বিভক্ত করিয়াছি মূসার সম্প্রদায় যখন তাহার নিকট পানি প্রার্থনা করিল তখন তাহার প্রতি প্রত্যাদেশ করিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর ফলে উয়া হইতে বারোটি প্রশ্রবণ উচ্চারিত হইল प्रत्येक गोत्रीज पानस्थान चीनियाईल और मेघ द्वारा ताहतर छाय विस्तार करह निकट मान्ना और सालवा पाठ बलियां उत्तम जहा तुम ताहार करा जुलूम कर नाई دار النجدير proti zulm kurite chilo wa idh qila lahum uskunu hadhihi alqaryati wa kulu minha haythu shi'tum wa qulu hithtan wa qulu hithtan স্মরণ করো তাহাদেরকে বলা হইয়াছিল তোমরা এই জনপদে বাস করো ও ওইশিরে দ্বারে প্রবেশ করো আমি আমি সৎ কর্ম পরায়ণদেরকে আরো অধিক দান আলাইহিম। কিন্তু তাহাদের মধ্যে যাহা জালিম ছিল তাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম جهت تاراشي ملঙ্ঘن করিতেছিল واسالهم عن القريه التي كانت حاضره البحر اذ يعدون في السبت اذ تاتيهم حيتانهم يوم سبتهم شرعا তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা কর তারা শনিবারের সীমা লঙ্ঘন করিত শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিনকে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু স্মরণ করো তাহাদের একদল বলিয়াছিল আল্লাহ যাহাদেরকে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাহাদেরকে সদুপদেশ দাও কেন তাহারা বলিয়াছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাহাতে তাহারা সাবধান হয় لِجَنَّ فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْ جَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ أَنْ جَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎকার্য হইতে নিবৃত্ত করিত তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যারা জুলুম করে তারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই তারা যখন নিষিদ্ধ কাজ অধ্য সহকারে করিতে লাগিল তখন তাহাদেরকে বলিলাম ঘৃণীত বানর হও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 আর শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাসীন পরম দয়াময়িন وبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ দুনিয়া আমি তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি তাদের কত সৎকর্ম পরায়ন ও কত অন্যরূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করি جاتي تارب رتبرتن كوري فخلف من بعدهم خلف وريث الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا يَأْخُذُونَ عَرْضَ هَذَا الأَدْنَى وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِنْ يَأْتِهِمْ عَرْضٌ مِثْلُهُ يَأْخُذُوهُ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِيثَاقُ الْكِتَابِ أَلَّا يَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ وَدَرَسُوا مَا فِيهِ ষিক্ত রূপে কিতাবের উত্তরাধিকারী হয় তারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হইবে কিন্তু অনুরূপ সামগ্রী তাহাদের নিকট আসিলে উহাও তাহারা গ্রহণ করে কিতাবের অঙ্গীকার কি তাহাদের নিকটেতে নেওয়া হয় নাই যে তাহারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে যাহারা তাঁকে অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসী যারা কিতাবকে দৃঢ় ভাবে ধারণ করে ও সালাদ اميتو اي روف شتكم پرند سرم فل نشت کرینا وا اذناقن الجبل فوقهم كاننه ذله وظنوا وظنوا انه واقع بهم خذو ما স্মরণ করো আমি পর্বতকে তাহাদের উর্ধে উত্তোলন করি আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাইবে বলিলাম আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো এবং উহাতে যাহা আছে তা স্মরণ করো যাহাতে তোমরা তাকো আর অধিকারী হও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 স্মরণ কর তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদের সইতে তাহার বংশধরকে বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তাহারা বলে হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম ইহা এই জন্য যে তোমরা যেন দিন না বলো আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষ গণেই তো আমাদের পূর্বে স্কির করিয়াছে আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে ধ্বংস করিবে এইভাবে নিদর্শন বিশদ ভাবে বিব্রত যাতে তাহারা প্রত্যাবর্তন করে তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও যাকে আমি ছিলাম নিদর্শন অতঃপর সে উহাকে বর্জন করে পরে শয়তান তার পেছনে লাগে আর সে বিপদ অন্তর্ভুক্ত হয় আমি ইচ্ছা করিলি ইহা দা তাকে উচ্চ মর্যাদা দান করিতে से दुनिया झुंकिया पड़े और तहर प्रवृत्तर अनुसरण करवस्था कुकुरे न्याय गुहार ऊपर तुम्हें बोझा चपाइले से हाँपाईते थे तुम्हें बोझा ना चापाईले हाँपाय जे सम्प्रदाय निदर्शन के प्रत्याख्यन तरह अवस्थाओ रूप তুমি বৃত্তান্ত বিবৃত করো যাতে তারা চিন্তা করে যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে তাদের অবস্থা কত মন্দিল আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায় এবং যাহ তিনি বিপদগামী করেন তাহারাই ক্ষতিগ্রস্ত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 तद द्वारा श्रवन करना यहाँ पशुर न्याय बर उधिक पथभ्रष्ट उ আল্লাহর জন্য রয়ে আছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে যারা তাহার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করিবে তাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে মনসল কোণ উম তুই দু ন বিল শক্তি যাদেরকে আমি সৃষ্টি করিয়াছি তাদের মধ্যে একদল লোক আছে যাহারা এবং ভাবে বিচার করে যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে জানিতেও আমি ও সময় কৌশল অত্যন্ত বলিষ্ঠ বি কি সে তো এক স্পষ্ট সতর্ককারী অলাস তাহারা কি লক্ষ্য করে না আকাশ মন্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী সুতরাং ইহার পর তাহারা আর কোন কথা ইমান আনিবে তাহাদের কোন পথ প্রদর্শক নাই আর তাহাদেরকে তিনি তাহাদের অবদ্ধতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেন قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغته يسألونك كأنك حفي عنها তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে বলো এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকি আছে শুধু তিনিই যথাসময় উহা প্রকাশ করিবেন উহা আকাশ মন্ডলী ও পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হইবে प्रश्न कर ज्ञान शुद्ध आल्लांश लोक जाने ना। وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءِ إِنْ أَنَ إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمِ يُؤْمِنُونَ <تصفيق> بولو اللہ جاہا اچھا کرن تحبتی تو آمان نجر بھالو مندر اوپورو آمار আমি যদি অদৃশ্য খবর জানিতাম তবে তো আমি প্রভু তো কল্লানি লাভ কুরিতাম এবং কোনো অ কল্লানি আমাকে স্পর্শ করতে না আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদ দাতা বই আর কিছুই নই হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতাও ওয়া জা'আল মিনহা যাওজাহা লিসকুনাই ইলাইহা ফল হমল হমল খফিফি সল অসল দা রহুম চৈৈৈত্য مِنَ কুন্ী तीन तुम्हारे एक व्यक्ति होते सृष्टि कर उसे तहार स्त्री सृष्टि करें जहां से ताहर निकट शांति पाए अतपर जख से संगे संगत हो तक से एक लघु गर्भधारण करई से अना चलाफे गर्व जख गुरुभार है तक तहारा उभये तहत प्रतिभा आलोक आल्लर निकट प्रार्थना कर एक पूर्णांग सन्तान दाओ তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবু তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তারা তাদেরকে धे आल्लापेक्षा ऊर्धे उम वस्तु के सृष्टि करना बर उजे सृष्ट না তাদেরকে সাহায্য করিতে পারে আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য ও ইহুম তোমরা উহাদেরকে সৎ পথে আহ্বান করিল উহরা তোমাদেরকে অনুসরণ করিবে না তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো তোমাদের পক্ষে উভয় সমান আল্লা ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তারা তো তোমাদেরই নেয় বান্দা। তোমরা তাহাদেরকে আহ্বান করো তারা তোমাদের ডাকে সারাদিক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 তাহাদের কি পাছে যাহা উহারা চলে তাহাদের কি হাত আছে যদ্বারা উহারা ধরে তাহাদের কি চক্ষু আছে যত উহারা দেখে কিংবা তাহাদের কি কর্ণ আছে যত উহারা শ্রবণ করে বল। তোমরা যাহাদেরকে আল্লাহর শরিক করিয়াছ डोपर षड़ोकाशना आल्लाता सत्कर्म पर আল্লা ব্যথিত তোমরা যাহাকে আহ্বান করো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকে যদি তাহাদেরকে সৎ পথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে আছে। কিন্তু তাহারা দেখেনা হুদিল যদি তোমাকে প্রয়োজিত করে তবে আল্লাহর স্মরণ লইবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ ইন তহমিত যারা তাকে অধিকারী হয় তাদেরকে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলিয়া যায় ও ইয়ানু হুম তাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিযা নেয় এবং এ বিষয়ে তারা কোনো ত্রুটি করে না ও তাহা বি নিদর্শন উপস্থিত কর তখন তাহারা বলে তুমি নিজেই একটি নিদর্শন বাঁচিয়া নাও না কেন বলো আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি এই কুরআ जख कुरान पाठ कर मनोजगर संगे उवण कर तुम्हारे दयाल तुमारति पालक के मने मनेीत और शुच्च स्वरे प्रत्युषे और सन्द्या स्मरण कर তুমি উদাসীন হইবে না যারা তোমার প্রতিপারকের সান্নিধ্যে রয়ে আছে তারা অহংকার বশত তাহার ইবাদ বিমুখ হয় না ও তাহারই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট সিদ্ধা হয়